সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক ইন আলহামদুলিল্লাহ ও সালাম রসুলিল্লাহ আজমাইন সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সুল হাদিস এই দার্সুল হাদিসের ছাব্বিশতম পর্বে আজকে আমরা আমাদের নির্ধারিত গ্রন্থ তার আঠারোতম হাদিস আপনাদের সামনে পাঠ করব এবং এর মৌলিক শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় প্রবৃত্ত হব ইনশা আল্লাহ শুধু দর্শক বিন্দু হাদিসটি বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবি জাবাল এবং বর্ণনা করেন যে রসুল সাল্লাম এরশাদ ফরমান তুমি যেখানেই থাকো না কেন সেখানেই তুমি আল্লাহকে ভয় করে চলো আর তুমি কোনো সাহিয়া বা খারাপ কাজ হয়ে গেলে তার পিঠে পিঠে তুমি নেকির কাজ করো ভালো কাজ করো তাহলে তোমার ওই পাপটি মুছে দেবে ও হাসান এবং তুমি মানুষের সাথে উত্তম আচরণ করো হাদিসটি তির মিজির শুধুও দর্শক বৃন্দ এই হাদিসটা আমাদের জন্য কয়েকটি বিষয়ে মৌলিকভাবে নির্দেশনা দেবে আমরা যখন সরল অনুবাদ শুনলাম আসুন এ হাদিসের প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করি এ হাদিসের প্রেক্ষাপট সম্পর্কে দুটি অভিপত পাওয়া যায় একটি হচ্ছে সাহাবি মুআ রিজবাল রিয়াল তিনি রসুল্লাহ সাল আলহ্লামকে নেখির কাজে বেশি প্রার্থনা করেছিলেন যে কী করে করবেন অথবা রসুল সাল্লুসাল্লাম তাকে নিজে উদ্বুদ্ধ করেছিলেন তখনই রসুলসলাম তাকে বলেছিলেন তুমি আল্লাহকে ভয় করে চলো এবং তখন রসুল সাল্লিউসাল্লামের কাছে বিনয় পাবে আরিয়া রসুলাল্লাহ আমি যদি করি তাহলে কি আমার সেই আজর হবে না সেই নাকি হবে না রসুল সাল্লিউসাল্লাম সম্মতি জ্ঞাপন করলেন অপর বর্ণায় আসছে সাহাবি আবুজার রাজিয়াল তিনি রসুল্লাহ সাল্লাহ্লামের সমীপে আরস করলেন বলেন ইয়ারসুন আল্লাহ রসুন আপনি আমাকে এমন আমল বলে এমন আমল শিক্ষা দিন এমন কাজ আমাকে করতে বলুন যে কাজটি আমাকে জান্নাতের কাছে পৌঁছিয়ে দেবে আল্লাহ আকবর জান্নাত প্রতিযোগিতা এবং প্রশ্ন লক্ষ্য করুন রসুন আল্লাহ আপনি আমাকে এমন একটি আমল বা কাজ বলে দিন যে কাজটি সম্পাদন করলে আমাকে ওই কাজটি জান্নাতের কাছে পৌঁছে দেবে এবং সাথে সাথে জাহান নাম থেকে তাদের কত ভীতি ছিল বলতেন ওই উনি মিনান নার এবং আমাকে জাহান্নাম থেকেও বাঁচিয়ে দেবে দূরে রাখবে সে প্রসঙ্গেই রসুল সাল্লিউসাল্লাম সাহাবেকে এই উপদেশমালা পেশ করেছিলেন সেখানে ও প্রসঙ্গটি আসছিল মানুষ জীবনে অনেক হাসান এটাই হলো মূল বক্তব্য সকল যুগী সকল নবী ও রসুলগুন জাতিকে শেখ কালিমার প্রতি আহ্বান করেছিলেন এবং এটাকেই রসম সাল আলী উত্তম জিকির বলে অভিহিত করেছেন অতএব আপনি আপনার জীবনে লাহ এর জিকিরটি কোন অবস্থাতেই ভুলি যাবেন না শুধুও দর্শক বৃন্দ এখানে রসম সোল্ল যে বলছেন তুমি যেখানেই তাকো সেখানেই তাকোয়া অবলম্বন করবে তাকোয়াটা কি তাকোয়াটা ওকায় এতুন শব্দ থেকে আর ওকায়ের শব্দের অর্থ হল বেঁচে থাকা পরহেজগারি এখতিয়ার করা সাবধানতা অবলম্বন করা শরীয়তের পরিবেশায় তাকওয়া যদি আমরা বলি তাহলে আমরা বলবো। যে আপনি আল্লাহর প্রত্যেকটি আদি শরিষকে এমনভাবে পালন করবেন এবং এই জগৎ সংসারে আপনি এমনভাবে চলবেন যেন আল্লাহর কোনো নিষেধাজ্ঞা আপনাকে স্পর্শ করতে না পারে আল্লাহর কোনো নিষেধাজ্ঞা আপনার গায়ে যেন না লাগে অর্থ হলো আপনি অতি সংযতভাবে অতি সাবধানতার সাথে চলবেন এটাই হলো তাকোয়া আপনার তাকোয়া বা আল্লা ভীতি পূর্ণতা লাভ হবে না যতক্ষণ না আপনি যত প্রকার সুবহার সন্দেহের বিষয় আছে। সেগুলি থেকে বিরত থাকবেন এখানে আপনি কোনো অবস্থাতেই অবহেলা করলে চলবে না আপনি সব সবসময় মনে করবেন যে আপনি আল্লাহর মোরা কাবায় আছেন আল্লাহ রব্লা আলমিন হু আর রকিব তার রাডার থেকে তার চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা আপনার নেই আপনি প্রতিটা ক্ষণে মুহূর্তে পলি পলে আপনি এটা ভেবে চলবেন এটাই হলো তা হওয়া মানুষ যখন মানুষের সামনে থাকে তখন একরকম চেহারা থাকে আর গড়ে যখন চলে যায় তখন আরেক রকম চেহারা হয়ে যায় যখন মসজিদে আসে সে হয়ে যায় আর নির্জনে যখন থাকে তখন বলে কেউ তো দেখছে না আমি কিছু পাপাচার করে ফেলি অন্যায় করে ফেলি অসুবিধা কি আছে এই ক্ষেত্রে সে বুঝতে রাজি নয় যে মহান আল্লাহ ভ্যান হল তাকে প্রত্যক্ষ করছেন তিনি সবকিছু দেখছেন পৃথিবীর এমন কোনো জায়গা নেই পৃথিবীর এমন কোন নির্জন স্থান নেই যেখান থেকে ডাক দিলে আল্লাহ সহ তা আলা শুনেন না সুতরাং এই অনুভূতি সহ একজন মানুষ যখন তার জীবন চালাবে তখনই বুঝতে হবে সে তাকে অবলম্বন করেছে আমরা একটা চমৎকার একটা ঘটনা পাই ইবনে আবিন দুনিয়া চমৎকার করে এটা উল্লেখ করেছেন ঘটনাটি যে আমর হত্তি আল্লাহান হু একদা তিনি মখায় একটু বিচরণ করতেছিলেন ইত্যবসরে দেখতে পেলেন যে একটি লুক মেষচারক মেষ চড়াচ্ছে ছাগল চরাচ্ছে। তখন তিনি বললেন অপরিচিত অবস্থায় অপ্রস্তুত অবস্থায় বললেন এই একটা ছাগল দাও তো তোমার একটা মেষ দাও আমরা জবাই করে খেয়ে নেই তখন বলল। আমি তো মেষের মালিক নই আমি কেমন করে দিতে পারি আরে তোমার এতটি আছে এত বিশাল অসংখ্য কে গনবে একটা দিয়ে দাও খেয়ে ফেলি মালিককে না হয়ে গিয়ে বলবে যে নেকলে বাঘ খেয়ে ফেলেছে বা হারিয়ে গেছে তাতে তোমার কোন অসুবিধা হবে না যখন এই এরকম করে বললেন তখন লোকটি জবাব দিয়েছিল প্রশ্নকারী আমি হয়তো আমার মালিককে ফাঁকি দিয়ে দিলাম তাকে হয়তো বুঝিয়ে দিলাম যে নেকলে বাঘ খেয়েছে অথবা হারিয়ে গেছে অথবা পিছু পড়ে গেছে যে কোনো একটা অজুহাত দিয়ে দিলাম কিন্তু মালিকেরও মালিক মহান আল্লাহ সোহান আর সে আজিম থেকে যে দেখছেন এই জবাব আমি কি করে দেব এটাই হলো প্রকৃত মোড়াক এটাই প্রকৃত তাকওয়ার লক্ষণ যার ভিতরে সত্যিকার অর্থেই আল্লাহর ভয় থাকবে সে কিন্তু এভাবেই সচেতন হবে এভাবেই পর হবে এভাবেই নিজের জীবনের প্রতিটি পদক্ষেপ গ্রহণ করবে সে যখন চলবি চলার পথে সে যে কাজটা করবে চাহে তার শিক্ষার ক্ষেত্রে হোক চাহে তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক চাহে তার ঘর সংসারের ক্ষেত্রে হোক চাহে তার বন্ধু বান্ধব সাথে চলাফেরার ক্ষেত্রে হোক প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে সে চিন্তা করবে সে কি তা কীমালম্বন করছে কিনা আল্লাহ সুহান সন্তুষ্টির মধ্যে সে থাকছে কিনা এটা অবশ্যই বিচার করবে এজন্য জন্য রসুল্লাহ সাল আলিয়াল্লাম অত্র হাদিসের মধ্যে বলছেন যে ইত্তাহ তুমি যেখানেই থাকো না কেন সেখানেই তুমি আল্লাহকে ভয় করো যে অবস্থায় থাকো সে অবস্থায় তুমি আল্লাহকে ভয় করো তুমি যদি ভালো জায়গায় থাকো সেখানেও আল্লাহকে ভয় করো তুমি যদি বিপদগ্রস্ত হো সেখানেও তুমি আল্লাহকে ভয় করো কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে আমরা আল্লাহকে ভয় করার এই আসল অবস্থাটি আমরা বলে গেছি আমরা যখন সুখী আনন্দে উল্লাসিত হই আমরা যখন কিছু পেয়ে যাই পার্থিব স্বার্থ তখন উল্লাস আমাদেরকে এত ব্যাকুল করে দেয় যে আমরা দিশেহারা হয়ে পড়ি এবং আল্লাহ সু ভ্যান তাহালার নিয়ামতের কথা বেমালুম বলে যাই তার কথা মোটেই স্মরণ করি না আর যখন বিপদে পড়ে যাই তখন কেউ উদ্ধার করবে কেউ তো নাই তাই আল্লাহ আল্লাহ শুরু করে দিই আল্লাহর কাছে তারা যখন কোন জাহাজ চড়ে নৌকায় চড়ে এবং সে সমুদ্রের মাঝখানে সেই ঢেউয়ের তালে নাচিতে থাকে তখন ভয়ে বিহবল হয়ে যায় কুল নাই কিনারায় নাই তাই পাগল হয়ে কাঁতে থাকে আল্লাহকে নিষ্ঠার সাথে ডাকতে থাকে একাগ্রতার সাথে তুমি ছাড়া উদ্ধারকারী নাই তুমি আমাদেরকে কিনারে পৌঁছে দাও আমাদেরকে রেখাই করো আমাদেরকে বাঁচাও এভাবে তারা প্রার্থনা নিবেদন করতে থাকে সেখানে তাদের এখলাস পাওয়া যায় সেখানে তাদের নিষ্ঠাবোধ পাওয়া যায় কত আল্লাহ রবুল্লা আলমিন বলেন ওদের চরিত্রটা কিরকম আমি যখন তাদেরকে তীরে বিলাইয়ে দিই আমি যখন তাদেরকে তীরে বিলাইয়ে দিই তখন তারা আবার তাদের পূর্বের অবস্থায় ফিরে যায় তারা আবার তখন শিরিকের মতো পাথকে জড়িয়ে পড়ে যায় তখন আর তাদের এখলাস থাকে না ঠিক সেই যে একটি চরিত্র আরব মসজিদদের মধ্যে ছিল এটা বর্তমানে মুসলিম সমাজেও সংক্রামিত হয়েছে আমরা যখন বিপদের মধ্যে পড়ি তখন আল্লাহকে ডাকি এটা ভালো কথা কিন্তু আপনি সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহকে ডাকছেন কি না এটাই হলো সবচেয়ে বড় বিচার্য বিষয় শুধুও দর্শক বিন্দু এখানে একটি কথা না বললেই নয় যে আল্লা সু ভ্যানা হো তা আল্লাহকে যথার্থ ভয় করতে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ইতা হাক্কাত তোমরা আল্লাহকে ভয় কর যেমন করে ভয় করা উচিত যেমন করে তা অবলম্বন করা উচিত আয় নাদিন হওয়ার পরে সাহাবাই কালামরা কেদে হয়ে গেলেন আল্লাহ সুবাহী তার অনুযায়ী তার যে আলা কি না আল্লাহ ওরে আমার বান্দারা তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে তোমরা ভয় করো এবারই আল্লাহ রব্বুল্লাহ আলমিন নির্দেশনা আমাদেরকে দিয়েছেন তবে একটি কথা একান্ত না বললেই নয় সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ আল্লাহর ভয় এবং তা কোয়া এটা কিন্তু স্বাভাবিকভাবে একজন মানুষের ভিতরে আসবে না কখন আসবে যখন সে আল্লাহকে চিনবে আল্লাহর কুদরতকে জানবে আল্লাহর আয়ামিন তার জবার এবং তার কেবেরিয়া তার মহত্ব বড়ত্ব ও আজমত সম্পর্কে তার ধারণা হবে তখন ওই মানুষ আল্লাহকে ভয় করবে নচেত সে আল্লাহকে ভয় করবে না এজন্যই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল তুলে ধরেছেন বলেছেন ইননামা নিঃসন্দেহে যারা যারা জ্ঞানী বান্দাদের মধ্যে তারাই কেবল আল্লাহকে ভয় করে থাকে কারণ তারা জানে এজন্য সর্বাধিক মোত্তাকি সর্বাধিক পরহেজগার ছিলেন কে আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ রসৌল্লা সাল্লিউসাল্লাম তিনি সবচেয়ে বেশি আল্লাহকে জানতেন সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে তার এলিম ছিল তাই তিনি সেভাবেই আল্লাহকে ভয় করেছেন সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আমাদের যে আলোচনা যেটা সারসংক্ষেপ আলোচনা সেখানে আমরা ফিরে আসব একটু বিরতির পরে আপনারা ততক্ষণে আমাদের সাথে থাকুন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 समय भलो व्यवहारित्व पालन कर अत्याचार देख इे अदिकार आदेश आज सन्दा साढ़े छुन सम्प्रचार दुपुर साढ़े बारोटाय बांगे पीस टी बांगल्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 দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় শ্রোতাবৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমরা যে বিরতির পূর্বে যে বিষয়টি আলোচনা করতেছিলাম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 শুরু করে দিই আল্লাহর কাছে কান্না শুরু করে দিই এটি তো আরো মুসিত্বের চরিত্র ছিল আল্লাহ হ্যাঁ তাহলে চিত্রায়িত করেছেন তারা যখন কোনো জাহাজে চড়ে নৌকায় চড়ে এবং সেই সমুদ্রের মাঝখানে সেই ঢেউয়ের তালে নাচতে থাকে তখন ভয়ে বেহবল হয়ে যায় কুল নাই, কিনারায় নাই কোঠায় নেবে ঠাঁই তাই পাগল হয়ে কাঁদতে থাকে আল্লাহকে নিষ্ঠার সাথে ডাকতে থাকে একাগ্রতার সাথে ডাকতে থাকে তুমি ছাড়া কুল নাই তুমি ছাড়া উদ্ধারকারী নাই তুমি আমাদেরকে কিনারে পৌঁছে দাও আমাদেরকে রেখাই করো আমাদেরকে বাঁচাও এভাবে তারা প্রার্থনা নিবেদন করতে থাকে সেখানে তাদের এখলাস পাওয়া যায় সেখানে তাদের নিষ্ঠাবোধ পাওয়া যায় অথবন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওদের চরিত্রটা কিরকম আমি যখন তাদেরকে তীরে বিলাইয়ে দিই আমি যখন তাদেরকে তীরে বিড়াইয়ে দিই বা ইহম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 বিচার্য বিষয় শুধুও দর্শক বিন্দু এখানে একটি কথা না বললেই নয় আল্লাহ সুহান করে ভয় করা উচিত আর এক হওয়ার পরে সাহাবাই কালামরা কেদে বেখুল হয়ে গেলেন আল্লাহ সুহান হুয় তা তার মহান কুদরত অনুযায়ী তার মহান মর্যাদা অনুযায়ী তার যে সিফাত তার যে আলা মঞ্জিল সেই অনুযায়ী আমরা কি করে তাকে ভয় করতে পারবো আমরা তো সেই বন্ধ ভয় করতে পারবো না আল্লাহ ররবুল্লাহ আলমিন বলে দিন ওরে আমার বান্দারা তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে তোমরা ভয় করো এবারই আল্লাহ রব্বুল আলামিন নির্দেশনা আমাদেরকে দিয়েছেন তবে একটি কথা একান্ত না বললেই নয় সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ আল্লাহর ভয় এবং তাকওয়া এটা কিন্তু স্বাভাবিকভাবে একজন মানুষের ভিতরে আসবে না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 সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে তার এলিম ছিল তাই তিনি সেভাবেই আল্লাহকে ভয় করেছেন শুধুও দর্শক বৃন্দ একদারসুল্লাহ আলহিমসাল্লাম সাহাবাদেরকে বললেন আচ্ছা বলতো কার ইমান সবচেয়ে আশ্চর্যের সাহাবারা পরস্পরে কথা বলতে লাগলেন কেউ বললেন কার ইমান আশ্চর্যের হতে পারে ফেরেশ তাদের ইমান তো আশ্চর্যের হওয়ার কথা ফেরেস্তাদের ইমান আশ্চর্য হওয়ার কথা কেন যে ফেরেস্তারা তো আল্লাহর কাছেই থাকে সুতরাং তারা আকাশপাশী কাজে তাদের ইমান তো আশ্চর্যেরই হবে তাদের সাথে তো তুলনা চলবে না তখন তো সুসল্লা আলাইসলাম বলেন কেন সেখানে আশ্চর্যের কি আছে তারা তো সেখানে আল্লাহর কাছেই আছে তাদের ইমান তো পাকাপোক তো হবেই তাদের তো কোনো অধিকার নাই, নেই আল্লাহ মা আমার হুম আল্লাহর হকুমের অন্যতা করা ব্যত্য গঠানো এটা তাদের কোনো অধিকার নাই। সুতরাং তাদের ইমানে আশ্চর্য হওয়ার তো কিছু নেই যখন সাহাবারহার মনে মনে ভাবলেন তাহলে হয়তোবা নবী ও রসুলদের ইমান এখানে আশ্চর্যের ইমান হবে তখন রসুল সাল্লাই বললেন কেন তাদের কাছে তো হয় তাদের ইমানে আশ্চর্যের কি আছে তাহলে কে হতে পারে রসুল সাল্লাই বললেন যে তাদের ইমানে সবচেয়ে আশ্চর্যের যারা আমাদের অনেক পরে আসবে এবং কিতাবে কাগজের পাতায় আমাদের বাণীগুলি পাবে পাওয়ার পর ডাক তারা ইমান আনবে এবং ইসলাম গ্রহণ করবে তাদের ইমানে হবে সবচেয়ে আশ্চর্যের আল্লাহ আকবার আল্লাহ আকবার। শুধু ও দর্শক বৃন্দ আমরা কিন্তু সেই সুযোগটা পেয়েছি যদিও মনের বিথনে বেদনা হায় যদি সেই নবীর যুগ সেই সোনালী যুগে যদি আমি আমি আসতাম এবং নবীর যদি দর্শন করতে পারতাম সে আক্ষেপ আমার যেমন থাকবে প্রতিটি ইমানদারের থাকবে কিন্তু তৎসঙ্গে এটাও খেয়াল করতে হবে যে আমরা আখরি জমানার এই ফতনা ফাসাদের সময় এসে যদি আমরা ইসলামকে মানতে পারি এবং রসুল্লাহ সাল আলী সাল্লামকে উসা হিসাবে গ্রহণ করতে পারি এবং কোনো আনো নির্দেশ অনুযায়ী তার জীবনকে পরিচালনা করতে পারি এবং সাধ্যমতো আল্লাহকে ভয় করে চলতে পারি তাহলে এর বড় পাওয়া আর হতে পারে না অতএব কি এ বিষয়ে সতর্ক ও সাবধান থাকতে হবে যেন আমরা যেখানেই থাকি না কেন সেখানেই যেন আমরা তাকোয়া অবলম্বন করে থাকতে পারি যেখানেই থাকি না কেন সেখানেই আমরা যেন সংযমী হই যেখানেই থাকি না কেন সেখানেই যেন আমরা মত্তাকি হই পরের হার হই প্রত্যেকটি ক্ষেত্রে আমরা জন্য বিচার করে বিশ্লেষণ করে চলতে পারি শুধু ও এখানে আপনাদের সদয় অবগতির জন্য একটি বিষয় না জানালে নয় সেটি হচ্ছে এই যে তাকোয়া আমরা যদি অবলম্বন করি তাহলে আমাদের কি ফলাফল রয়েছে আমরা কি উপকার পাবো আমরা কি কল্যাণ পাবো সত্যিকার অর্থে আমরা যদি দেখি তাহলে তাকোয়ার ফলাফল গনে শেষ করা যাবে না আল্লাহ ভীতি এটা এর চেয়ে বড়ো নেয়ামত আর কার হতে পারে না আল্লাহ তাদের সাথে থাকার অর্থ এই নয় যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের সাথে এর অর্থ হলো আল্লাহ রবাহ আলমিন তার নসর তার সাহায্য তার দয়া তার মায়া তার করুণা তার মাফত সব কিছু নিয়ে আল্লাহ রবুল্লা আয়ালমিন সাথে আছেন এই অনুভূতি একজন মানুষের ভিতরে থাকতে হবে এজন্যই আল্লাহ রব্লা আয়ালমিন বলছেন তাকও যারা তাকোয়া অবলম্বন করবে তাদের সাথে আল্লাহরবুল্লা আয়ালমিন রয়েছে শুধুও দর্শক কিন্তু তাকোয়া এমন একটি মহৎ গুণ এটা অর্জন করা বড়ই কঠিন আর এটা অর্জন করতে পারলে পাওয়াটা কি সেটা যদি আমরা একটু বিচার করি তাহলে দেখতে পাবো আল্লাহ রবুল্লাহে বলেছেন অবলম্বন করবি আল্লাহর আলমিন তার জন্য আল্লাহর পক্ষ থেকে তার জীবন চলার পথকে সহজ করে দেবেন কিভাবে সহজ করবেন এটা হয়তো আমার বোধগম্য হবে না আপনার বোধগম্য হবে না আপনি আমি বুঝতে পারবো না কিন্তু আল্লাহ সু হ্যাঁ না আমাদের জন্য চলার পথকে সহজ করে দিয়েছেন দিচ্ছেন আমরা এই জগৎ সংসারে যেভাবে আছি আল্লাহর দয়া ছাড়া কোনো পথ নাই তার মেহরবানি ছাড়া চলার কোন পথ নাই আল্লাহ আল্লাহরে আমরা খাচ্ছি আল্লাহ রবুল্লাহ আলমিন কিছু দেখিয়ে আমাদেরকে সাবধান ও সতর্ক করছেন কিন্তু আল্লাহ রবুল্লাহ আমাদের সকলকে এখনো যে বাঁচিয়ে রেখেছেন এটা তো তার দয়া বই আর কিছু নয় এটা তো পৃথিবীতে কিছু না কিছু মানুষ পরেজগার মানুষ আছে বলেই আল্লাহ রবুল্লাহ আলামিন এভাবে রেখেছেন কাজে শুধু ও দর্শক আপনি যদি মুত্তাকি হতে পারেন আপনি যদি পরহেজগার হতে পারেন আপনি যদি সংযমশীল হতে পারেন তাহলে আপনার জীবন চলার পথেও আল্লাহ রব্ আলমিন আপনাকে সহজ করে দেবেন শুধু ও দর্শক এই যে জীবন চলার পথে সহজ করা এর দৃষ্টান্ত আমরা দিয়ে শেষ করতে পারবো না তবে আমরা আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে এই আল্লাহ রব আলমিন আল্লাহ রব্বুল্লা আলমিন কি যারা ভয় করবে তাদের জন্য আল্লাহ রবুল্লা আলমিন পথ বের করে দেবেন তাদের জন্য জীবন চলার উপায় বের করে দেবেন কিভাবে সে চলবে এ আপনার ভাবনার কিছু নেই আপনার চিন্তার কথা নয় ইন্দ রা তিনি হলেন রিজেক্টাদা তিনি হলেন হায়াত মৌতের মালিক আপনি আমি দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হয়েছি জমা করার চেষ্টা করেছি কিন্তু জমা করলাম যদি আমি সেটা ভোগ না করতে পারি জমা করলাম সেটা আমার হাত হয়ে গেল ক্ষতিগ্রস্ত হলাম তাহলে এই জমার অর্থ কী ধর কী দাঁড়ালো শুধুই আল্লাহ রবুল্লাহ আলমিন সেখানে বলছেন ওই আরিম একজন মোত্তাকি একজন পরে হেজকারকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এমনভাবে রিজেক্ট দেবেন এমনভাবে জীবিকা দেবেন যে সে কল্পনাও করতে পারবে না সে ভাবতেও পারবে না কোথা থেকে তার কাছে রিজেক্ট আসলো অথবা আপনাদের সকলকে আমি বলবো যে আসুন আমরা আমাদের সামগ্রিক জীবনে তা কোয়ার অনুশীলন করি মু আল্লাহকে ভয় করে চলি আল্লাহ রব্লাআ আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন আজকের মতো এখানেই আমি বিদায় আরজ করছি হাদা ওসলাল মোহাম্মদ ওয়ালাআ ওসাহি আমি আপনারা দেখছেন এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয়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 जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो देख इसलमिक ज्ञान प्रति शनिवार रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सारेटाय बांगलेश